রসুল সাল্লাহ আলী ভাসাল্লাম তাই অঞ্চল অভিমুখে একদল সৈন্য পাঠালেন তাদের আমির ছিলেন হজরত আলী ইবনে আবি তালেব রাহু তহু মুসলমান বাহিনীর আগমনের খবর শুনে আদি ইবনে হাতিম তাই ভীত সন্ত্রস্ত হয়ে নিজ এলাকা থেকে পলায়ন করে অন্যত্র চলে গেলেন তিনি দাওমাতুল জান্দালে চলে গিয়েছিলেন হজরত আদি রদিয়াল্লাহ তাহ নবী সাল্ল্লাহু আলি ভাষামের প্রতি চরম শত্রুতা পোষণ করতেন আলীরু তালানহ তাদের পরাভূত করে গণিমতের মাল হিসেবে তাদের সম্পদ অশ্ব ও নারী পুরুষদের বন্দী করে তাদের মাঝ থেকে সাফানা বিনতে হাতেম দাঁড়িয়ে বললেন হে মুহাম্মদ আমার বাবা বিগত হয়েছেন বর্তমান অভিভাবক ভাইও কোথাও পালিয়ে গেছেন আপনি চাইলে আমায় মুক্ত করে দিতে পারেন আমি গোত্রপতির কন্যা আমার বাবা বন্দীদের মুক্ত করতেন অন্যায় হত্যাকারীকে শাস্তি দিতেন প্রতিবেশীর অধিকার রক্ষা করতেন সাহায্য করতেন বিপন্ন ব্যক্তিদের অন্নহীনকে অন্ন দিতেন অভাবীর অভাব মোচন করতেন মানুষের বিপদ আপদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেন কেউ তার কাছ থেকে কখনো রিক্ত হস্তে ফেরত যায়নি আমি সেই হাতিম তাইর কন্যা এসব শুনে নবী সাল আলী বললেন হে তরুণী তো মুমিনের গুণ তোমার বাবা মুসলমান হলে আমি অবশ্যই তার জন্য রহমতের দোয়া করতাম উপস্থিত সাহাবিদের লক্ষ্য করে বললেন তোমরা তাকে মুক্ত করে দাও তার বাবা উন্নত চরিত্রের অধিকারী ছিলেন নবী সাল্লু আলি ভুসাল্লাম সফানা বিন তেহাতিম তাই প্রতি সম্মান দেখিয়ে তাকে মুক্ত করে দিলেন হজরত সফানা রাদি আল্লাহ তাল আনহা নবী সাল্ল আলী ওসালামের কাছে দোয়া করার অনুমতি চাইলেন তিনি অনুমতি দিলেন এবং উপস্থিত সাহাবিদের বললেন তার দোয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে স্মরণ রেখো সাফানা রাদি আল্লাহ তাল আনহা দোয়াই বললেন আল্লাহ আপনাকে বরকতে সিক্ত করুন আল্লাহ যেন আপনাকে কোন প্রয়োজনে নিচু শ্রেণীর লোকের স্মরণাপন্ন না করেন কোন সম্মানির সম্মান হরণ হলে আপনার মাধ্যমেই যেন তা ফিরিয়ে দেওয়া হয় মুক্ত হয়ে তিনি তার ভাই আদির কাছে এলেন তিনি তখন দাওমাতুল জান্দালে ছিলেন তাকে বললেন হে ভাই এ লোকটির কাছে যাও কেননা আমি তার মাঝে সঠিক পথের দিশা ও কার্যকরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা লক্ষ্য করেছি অচিরেই তিনি সর্ববিজয়ী হবেন তার জাতির সামনে একের পর এক পদানত হবে সাম্রাজ্য আমি তার মাঝে বিস্ময়কর কিছু চারিত্রিক গুণ প্রত্যক্ষ করেছি আমি দেখেছি दरिद्रे भी मुक्त करदान्य देख सुने आदिब ने हातेम तई नबी सल अली भाईर संगे इसम धर्मे दीक्षित हलन सफान ते हाथीम